অন্য রকম সকালে ঘুম থেকে উঠে কুয়োর পাড়ে বসে স্নান করত তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়তো ব্রাহ্মণের সংসারে কোনো জিনিসের অভাব ছিল না ব্রাহ্মণের বাড়ির লোকেরা খুবই দুঃখ পেত যে সে কোনো কাজ নিজে করতো না আর দিন শুয়ে থাকতো তুমি আমার ঘুমোচ্ছ ওঠো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 বাচ্চাদের হাসিতে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল আর উঠে ওদের সঙ্গে খেলতে লাগল এদিকে তা স্ত্রী যখন ক্ষেত থেকে বাড়ি তখন রাস্তায় তার সঙ্গে এক সাধুর দেখা হয় সে ভোজন করাতে নিয়ে যেতে চায় ও গুরুদেব আপনি অনেক দিন পরে আপনার দর্শন পেলাম চলুন আপনি আমার বাড়িতে চলুন আপনার সেবা করার একটা সুযোগ আমায় দিন গুরুদেব মন ঘুম থেকে উঠে তো পড়েছে দেখো গুরুদেব এসেছেন আমাদের বাড়ি সাধু বাবাকে দেখে ব্রাহ্মণ তক্ষুনি তাকে আপ্যায়ন করতে বাইরে এলো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 নিজেকে করতে না হয় ও যেন কখনো বসে না থাকে যথা আজ্ঞা গুরুদেব আমি মনে রাখব এই কথা বলে সাধু বাবা তাকে আশীর্বাদ করলেন আর সেখান থেকে চলে গেলেন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 নিশ্চিন্ত হলো যে এখন থেকে তাকে আর কোন কাজ করতে হবে না কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো আপনি যে কাজ আমাকে দিয়েছিলেন তা হয়ে গেছে এবার বলুন আর আমি কি কাজ করব কি এত বড় খেতে এত তাড়াতাড়ি জল দেওয়া হয়ে গেল এবার আমি তোকে কি কাজ দি? বলুন প্রভু খেতে হাল চালিয়ে ঠিক আছে প্রভু আমি এক্ষুনি গিয়ে কাজটা শেষ করে আসছি চলে যাওয়ার পর ব্রাহ্মণ হাফ ছেড়ে বাঁচলো আর ভাবলো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 আমি রাজি এখন শিগিরের হাত থেকে রেহাই দাও শোনো একটা কাজ করো এই তবলা বাজানো বন্ধ করো আমাদের কুকুর মতির লেজ বেঁকা হয়ে গেছে ওই ব্যাখা লেজটাকে গিয়ে সোজা করো आज तर प्रमाण पेले तो भलोई प्रमान पे मतर लोजा करो <laughs> आज थे निजे कारसा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 ইস কেউ যদি আমাদের হোমওয়ার্কটা জাদুর বলে এসে করে দিয়ে যেত না।